কাছে সম্মানিত সুদী দর্শক পিস টিভির এই আসরে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি কোরআনুল করিমের সর্বোত্তম কিসা কোরআনুল করিমের সব সে আকর্ষণীয় ঘটনা ইউসুফ আলিহালাম এর জীবনের বিভিন্ন ধাপ কোরআনে বর্ণিত হয়েছে অতি সুনিপুণভাবে কোরআনের ঘটনার সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা শুনব ইউসুফ আলিহালাম যখন বেরিয়ে এলেন এই মিশরের রানীর ঘর থেকে তারপর ইউসুফ কোথায় গেলেন কি হলো তার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে একটু অপেক্ষা করুন প্রথমে আমরা পরিচিত হয়নি আমাদের অতিথিদের সাথে আজকে স্টুডিওতে আমাদের ডাকে সাড়া দিয়ে সদয় সম্মতি জ্ঞাপন করে যে সমস্ত অতিথিবৃন্দরা আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের অন্যতম হলেন আমার ডান্তিক ও বিশিষ্ট আলম দিন চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর খন্তফার আবদুল্লাহ জাহাঙ্গীর এবং আমার বামে অভিষ্ট আছেন বিশিষ্ট আলমিদিন দিন শেখ মুখলেসবিন আরশাদ মাদানী এবং আমার সর্ববামে আপনাদের সাথে আমি হারুন হোসেন বলছিলাম মিশরের আজিজ যখন বলল ইউসুফ তুমি চলে যাও আর তার স্ত্রীকে বলল তুমি তোমার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও তারপর কি হল ইউসুফআ কোথায় তিনি গেলেন এই ঘটনাটি আমরা শুনবো সারসংক্ষেপ তার উপরে আলোচনা ইনশাল নিয়ে আসবো এই ঘটনার সূত্রপাত আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যখন এই ঘটনা ঘটে গেল এই ঘটনা আর গোপন থাকলো না রাজ মোটা মোটামুটি ছড়িয়ে গেল মহিলাদের মাঝে মিশরের আশেপাশে ছড়িয়ে গেল ছড়িয়ে গেল মাদিনা দিনার কিছু মহিলারা শহরের কিছু মহিলারা এগুলো আনাগুনা করতে লাগলো যেটা আমাদের সমাজে হয়ে থাকে করতে কি এবং বলতে যে একজন কিনে নেওয়া মানুষ ক্রয় করা মানুষ বাজার থেকে নেওয়া তার এখানে রাজ কোনো মূল্য নাই সাধারণ একটা ছেলে এ সাধারণ একটা ছেলের আপনার কিভাবে আকৃষ্ট হয়ে যায় রানী রানী একজন মন্ত্রীর যে স্ত্রী এটা কেমন হতে পারে এই কথা যখন আনাগুনা হল আর এটে যখন এমরা তো আজিজ অর্থাৎ আজিজে মিশরের স্ত্রীর কানে পৌঁছল তখন সে করলো কি সকল মহিলাকে একাত্রিত করা একটা প্ল্যান করলো এবং সেখানে এরকম সোফা আমরা যেভাবে বসে আছে। আমি এরকম সোফা যাকে বলা এরকম সোফাতে বসার ব্যবস্থা করলো যে টেক লাগিয়ে তারা অবশ্যই সমস্ত মহিলাদেরকে বসানোর পর তাদের হাতে একটা চাকু দিয়ে দিলেন খাবার দিল চাকু দিল খাবার দিল এবং চাকু দিলো। এবং আরবে আছে কেটে কেটে খাওয়ার একটা অভ্যাস আছে তো খাওয়ার সময় ঠিক চাকু দিয়ে যখন কাজ শুরু করছে ওরা এই মুহুর্তে ইউসুফকে বললো ইউসুফ ওখর আলেহীন না আসো তুমি এদের সামনে আসো ইসুফ আলাইসাল্লাম সামনে আসলেন এখনও সে রাজদরবার আছেন কোথাও যাননি আসলেন যেমনই ফলাম্মা রায় নাহু যখন তাকে দেখল মহিলারা আকবর না তখন তার তাকবি দিয়ে উঠলো আল্লাহ আকবর হামলা কোন করিম এটা তো একটা ফিরোস্তা এরা তো মানুষ না মানে এত তার রূপ এত তার সুন্দর গঠন আল্লাহ তারা আখ্যায়িত করলো তখন ফল কাটার জায়গাতে হাত কেটে তাহলে বুঝেন যে সাল্লাম কেমন একজন আকর্ষণীয় যুবক ছিলেন তারপরে এমরা তো আজিজে মিশর আজিজ এ মিশরের স্ত্রী বলছে দেখো তোমরা প্রথম দৃষ্টিতে হাত কেটে ফেললে আর আমি তো সারা জীবন দেখতেছি এই কারণে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছে আর যদি রাজি না করতে পারি তাহলে আর চরম শাস্তি ভোগ করতে হবে একে আমি জেলখানায় পাঠাবো এই হুমকিও তাদের সামনে সে দিয়ে দিল ধন্যবাদ আপনাকে চমৎকার আলোচনা করার জন্য সুযোগ দর্শক জানতে পারলেন ইউসুফ আল ইসলামকে আল্লাহ কি রূপ সৌন্দর্য দিয়েছিলেন যেমন দিয়েছিলেন সোটাম দেহের অধিকারী দিয়েছিলেন সৌন্দর্য দিয়েছিলেন ধৈর্য দিয়েছিলেন ইমানের নোর দিয়েছিলেন তাকোয়া পরেজগারি সত্যিকার অর্থে যদি আমরা ভাবি তাহলে এটি আমাদের কাছে আল্লাহর অসীম কদরতের জ্বলন্ত সাক্ষী ছাড়া আর কিছুই প্রমাণিত হবে না সুযোগ চলুন আমরা এই ঘটনার প্রাসঙ্গিক কিছু নিয়ে আলোচনার সূত্রপাত করি শেখ মুজফর এই ঘটনার মধ্যে ইসুফ আলাহি সাল্লা সাল্লামের মূলত শারীরিক সৌন্দর্যের কথাটা চমৎকারভাবে ফুটে উঠেছে দ্বিতীয় একটা বিষয় কোনো ঘটনা ঘটলেই বাস্তব বিষয়টা না জেনে মন্তব্য করাটা ঠিক নয় তৃতীয় একটা বিষয় প্রমাণিত হয় কোনো ব্যক্ত অপরাধী হলেও সে এই বাস্তবতাকে বোঝানোর জন্য উদ্যোগ নিতে পারে আজিজে মিসরের স্ত্রীর নিঃসন্দেহে একটু যেমন কূটবুদ্ধি ছিল তেমনি তার বাস্তবতা বোঝানোর জন্যও একটু দূরদর্শী ছিল নিঃসন্দেহে এটা প্রমাণিত হয় যার কারণে একবার বাস্তবতা দেখানোর জন্যই যারা সমালোচনা করছিল তাদেরকে ডেকে এই কাজটা করালেন আর একটা বিষয় এখানে প্রমাণিত হয় যে ইউসুফ সালাম তিনি অত্যন্ত বিনয়ী ব্যক্তি ছিলেন এবং অবাধ্য ছিলেন না এত বড়ো ঘটনা ঘটার পরেও তার যে আচরণটা থাকার কথা ছিল প্রয়োজনটা যেটা ছিল এটা তিনি করেননি বরং তার কথা শুনে মহিলাদের কাছে তিনি এসেছিলেন প্রেক্ষাপট বোঝানোর জন্য এটাতে যে বাড়িতে থাকা যেখানে বড় হয়েছে একটা ঘটনা ঘটেছে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যাকে বলে নিমুখ হারাম বাংলা ভাষা তাকে বলে আরেকটা বিষয় হলো যে অকৃতজ্ঞতার ভাব প্রকাশ করা এটা কিন্তু ইসফ সাল্লাম করেননি মোটেও না ঘরেই অবস্থান করেছেন আরেকটা বিষয় যে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন যখন কোনো ব্যক্তিকে এরকম মর্যাদা দেন কখনও এলেম কখনো শারীরিক সৌন্দর্য কখনো বুদ্ধিমত্তা অথবা দূরদর্শিতা যখন দেন আল্লাহরাবুল্লাহ আলামিন। তখন কেউ এর ফাঁদে পড়ে যেতে পারে পড়াটায় স্বাভাবিক আর একটা বিষয় শুধু একজনই না আল্লাহ রব্বুল আলম তার মধ্যে এমন একটা মানে সৌন্দর্য দিয়েছিলেন তার দেহে এমন একটা অলৌকিক বিষয় দিয়েছিলেন যে প্রত্যেককে তিনি আকর্ষণ করতে পারতেন তার দিকে সবাই আকর্ষিত হতো ধন্যবাদ আপনাকে যে আমরা আসতেছি আপনার কাছে আলা নাহমাদুবনস্ল রসল্ল করিম বাদ যে এখানে এই ঘটনা কোরআনে যেভাবে উল্লেখ করা হয়েছে এর ভিতরে অনেক শিক্ষণীয় রয়েছে প্রথম বিষয়টা হলো যে মিশরের তৎকালীন মিশরের নৈতিক অবক্ষয় আমাদের লক্ষণীয় যে মিশরের অনেক সভ্য এবং তাদের যে বিচার আন্তরিকতা অনেক কিছুই তাদের উন্নত ছিল কিন্তু নৈতিক অবক্ষয় সেখানে কেমন ছিল এখানে লক্ষণীয় যে ওই মহিলা সব মেয়েদের সামনে শিকার করলেন যে হ্যাঁ আমি এর সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছি আরও যদি তাতে রাজি না হয় তাকে জড়ে দেব নিজের এই আচরণকে প্রকাশ্যে বলার মতো পরিবেশ আল্লাহ রসুল এটাই বলেছেন যে যদি কোনো সমাজে অশ্লীলতা এই পর্যায়ে যায় হাত তাইলেন যখন মানুষ অশ্লীল অশালীন অশোভন কাজগুলো মানুষের সামনে স্বীকার করতে পারে বলতে পারে তার ইচ্ছা নিজে কর্ম তখন আল্লাহ তালা ওই জাতিকে গজব দেন ওই জাতির ভিতরে বিভিন্ন রোগ ব্যাধি ছড়িয়ে দেন এই জাতীয় প্রবণতা ওই সমাজে ছিল এখন আধুনিক অনেক সমাজে চলে এসেছে এটা আল্লাহর গজবের কারণ দ্বিতীয় যে বিষয়টা আরও জরুরি আমরা এখানে দেখি যখন সকল মহিলার সামনে ওই মহিলা বলল যে হ্যাঁ এই একে আমি চেয়েছি আমার সাথে একটা আন্তরিকতা করবে কিন্তু সে রাজীন হলে জেলে দেবো ইসুআস রাব হাবুই ম ইল্লা আল্লাহ ওরা জেলে দিতে জেলে যায় সেও ভালো কিন্তু কোনো অশালীন কাজের জন্য আমি না যাই আল্লাহ আপনি যদি ওদের ষড়যন্ত্র আমার থেকে রোধ না করেন তাহলে আমি হয়তো কোন সময় ঝুঁকে পড়বো আমি হয়তো অপরাধী হয়ে যাব আল্লাহ আপনি আমাকে বাঁচান তাহলে দেখা যাচ্ছে এত বড় ষড়যন্ত্র পারিপার্শ্বিক কেউ তাকে সাহায্য করছে না তারপরেও আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ আমি পাপ করবো না আমি ভালো থাকবো আসলে মানুষ যখন ভালো থাকার চিন্তা করে এখানে সে মজার আরেকটা কথা যে ওই আজিজে মিশরের যে স্ত্রী সে যে কথাটা বলছিল তারই কথা বলার ভিতরে ইসুফ আলাইসলামের এক প্রকারে সে পবিত্রতা ঘোষণা করে যে আমি চাচ্ছি কিন্তু সে যদি রাজি না হয় তাহলে জেলে দেব তার অর্থ হলো ইসুফ যে পবিত্র ব্যক্তি এটা আবার সে স্বীকার করবো আমাদের যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে শুধু দর্শক অল্প কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবি আলোচনায় আশা করি আপনারা ততক্ষণে কেউ দূরে যাবেন না আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি সালামু আলিকুম রহমতুল্লাহি ওবার বিরতির পর শুধু দর্শক আপনাদের সকলকে করিমের এই সুন্দরতম কিস্যায় স্বাগত জানাচ্ছে বলছিলাম ইউসুফ আলি ইসালাম এর যে পবিত্রতা ইউসুফ আলি ইসলাম যে এত পবিত্র জীবন জীবনযাপন করতেন যেখানে তিনি ছিলেন সেটি একটি পরিবার এটা রাজ পরিবার তার আপনজন বলতে কেউ ছিল না তার ডাকে সাড়া দেওয়ার মতো কেউ ছিল না তাকে সাহায্য করার মতো কেউ ছিল না তিনি একমাত্র রুজু হলেন আল্লাহ তাহলে আমরা দেখলাম যে সমাজের অবক্ষয় অনেক সময় এমন পর্যায়ে যায় যেখানে সৎ মানুষ সহায়তা পায় না জি জি অসৎ মানুষরা অচতার ঘোষণা দেয় সৎ মানুষের এতে তারা এখন ইমানের দাবি কি আমরা দুটো জিনিস এখানে দেখি একটা হলো এই জেলে যাওয়াটাই তার জন্য চরম বিজয় ছিল তিনি অশ্লীলতার প্রস্তাব থেকে অশালীন কাজ থেকে রক্ষা পেলেন তিনি নিরাপদ হলেন তিনি পরবর্তীতে রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার যোগ্যতায় চলে গেলেন তার ছিল কিন্তু এই জেল এই জন্য বান্দার জীবনে যখন কোনো বিপদ আসে এই বিপদটাকে কখনোই অকল্যাণ মনে করতে হয় না কারণ দুনিয়াতে কোনটা আমাদের ভালো কোনটা বন্ধু আল্লাহ ভালো জানেন আর এই কথাই তো রসোল্লাহাম বারবার হাদিস শরীফে বুঝিয়েছেন যে মোমেনের জন্য সবই ভালো মোমেনের বিপদ আপদ এগুলোও তার জন্য ভালো কল্যাণও ভালো আর এই চিন্তায় যদি মোমেন তার জীবনকে মেনে নিতে পারে যেটা রসল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন তোমার যদি কোনো বিপদ ঘটে তুমি বলো না যে যদি এটা না করতাম তাহলে এটা হয়ে যেত বরং মেনে নাও আল্লাহ ফয়সাল হিসেবে সামনে গো সফলতা এসে যাবে ধন্যবাদ আপনাকে এখানে একটা জিনিস আপনার যেই আলোচনা করেন করে আমি বিষয়টা তুলে দিচ্ছি সেটা হল যে কোনো কিছু আপনার সমাজে যদি এইরকম একটা মিথ্যাচারিতা সমাজের ভিতরে প্রসার ঘটানো হয় তখন কিন্তু এটা কানে কানে অনেক দূর ছড়িয়ে যায় এই মুহূর্তে সত্যকে প্রকাশ করার জন্য ধৈর্য অবলম্বন করা কতটুকু প্রয়োজন না হলে ইউসুফ ইসলাম এই ঘটনার পরে তো পালিয়ে যেতে পারতেন এই ঘটনার পরে তিনি কিন্তু পালিয়ে যেতে পারতেন তিনি কিন্তু সেই ঘরে থেকেই তার সততার পরীক্ষা নিতে প্রমাণ দিতে চাইলেন যে তিনি আর যেটা আমরা দেখি মিশরের এই নারীরা যে গুঞ্জন শুরু করে দিল গুঞ্জনের মধ্যেও তিনি অটট থাকলেন তিনি যে শখ ব্যক্তি এটার প্রমাণ পায় আপনার আলোচনা করি মহাতারাম এখানে স্পষ্ট ইসু আলাইসালামের কাছে উনি জানেন যে আমি একজন যুবক আমার গায়ে শক্তি আছে কাজ আজি যে মিশরের স্ত্রী এতটুকু করতে পারবে আমাকে যে বেশি থেকে বেশি জেলে দিতে পারবে কিন্তু আমাকে অন্যায় জড়িত করতে পারবে না আর হচ্ছে যে আমি তো এখানে নিষ্পাত আমি তো অন্যায়ের দিকে মোটি খেয়াল চিন্তা নাই সুতরাং আমাকে যদি সে আমি যাব না কিন্তু আমি যে পবিত্র এটা প্রমাণ একদিন না একদিন হবি কাজী যেহেতু সে দুর্বলতা তার মধ্যে ছিল না আন্তরিকভাবে মনের দিক দেশে সবল যার কারণে সে এখান থেকে পালিয়ে যায়নি দ্বিতীয় নম্বর তার পবিত্রতা প্রমাণ করারও প্রয়োজন ছিল কাজী এখান থেকে চলে গেলে পারে এই দেশের মানুষ তাকে খারাপই জানত এই জন্য তো এখানে আমরা আরেকটা শিক্ষা নিতে পারি যে যখন আজি যে বিষয়ের স্ত্রী বললো যে তুমি মহিলাদের সামনে এখন যাও আর সমস্ত মহিলা হাত কেটে ফেললো এবং তারা বলল আল্লাহ আকবর তার এখানে একটা শিক্ষা আছে যে যখন কোনো আশ্চর্য জিনিস সামনে আসে তখন আমাদের তাকবির আল্লাহর বড়ত্ব না করা কারণ আল্লাহরই সৃষ্টি এটা আর আরেকটা শিক্ষা এখান থেকে আমরা নিতে পারি যে মালাকুন কারিম বলেছেন সাইক যেটা ঈশ্বারা দিলেন যে মালাকুন কারিম কেন বলা হয়েছে যে ফেরত তারা অন্যায় করে না এক নম্বর সুন্দর কি এটা আমরা দেখিনি কিন্তু সাধারণত ফেরস্তারা সুন্দর আকৃতি নিয়ে আসে হতে পারে মালাকুন বলায় হয়েছে যে ঈশ্বরের চেহারা দিয়ে এমন কিছু তারা বুঝতে পেরেছে যে না এই বেচারা অন্যায় জড়িত হতে পারে না এই জন্য একটা ভালো মানুষ এটা প্রমাণ করেছে এই মহিলারা সাধারণত আমরা সৌন্দর্যের এবং একটা চূড়ান্ত পর্যায়ে বলতে গেলে বলি নেই ফেরস্তার চরিত্রের সৌন্দর্য মর্যাদা বাড়লো এতে কোনো সন্দেহ নেই আর একটা বিষয় এখানে লক্ষণীয় দর্শকরা বলতে পারেন যে যদি ইসফ সালাম দোষী না হবেন এত পরীক্ষায় পড়ছেন কেন দর্শকদের জানতে হবে পরীক্ষা মূলত দুই ধরনের একটা হলো একজন পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করা উদ্দেশ্য বলেছেন যে মানুষ অথবগ্রস্ত হোক না কেন সবচেয়ে বেশি বিপদগ্রস্ত তারা পাপ করেন না বিপদ্রস্ত কেন উদ্দেশ্য বিপদগ্রস্ত হলে পাপ মোসন করতে চান নবীর মন্তব্য করা যাবে না তাদের সম্মান বিরুদ্ধে পরীক্ষার মাধ্যমেই মনোর পূর্ণতায় পৌঁছায় একজন নবী মাসুম। একজন মানুষ খুব ভালো কিন্তু পরীক্ষা কিছুই না হলে মানুষের অন্তরে দৃঢ় অর্জন হয় না শক্তি অর্জন বিপদাবদে স্থির থাকার যে শক্তি এটা তো যেমন অনুশীলনের মাধ্যমে সৈনিকেরা শক্ত হয় যত শক্তিই থাক তাকে অনুশীলন করাতে হয় এই জন্যই আল্লা তার প্রিয় বান্ধাদেরকে আত্মিক অনুশীলন করান এই ধরনের পরীক্ষা এবং ছোটখাটো বিপদাবদ দিয়ে আবার পাশ করিয়েও নিয়ে চলে যান এখানে সে আরেকটা বিষয় উল্লেখ করতে হয় ইসফ আলাইসালামের যে একটা বুদ্ধিমত্তা তিনি কিন্তু এটা তার হক নষ্ট হয় তিনি সেদিকে জানেন সেদিকে জানলেন দ্বিতীয় বিষয় হলো তার এমন কোন পদ্ধতা অবলম্বন করলেন না যে আমাকে দাস্তে মুক্ত করা হোক এমন একটা পথ বেছে নিলেন যেখানে মানুষ অভিযোগও করতে পারবে না বরং অন্যায় করেনি অথচ তাকে জেলখানায় বদ্ধ করা হবে এবং তিনি নিজে জেলে যেতে চাইলেন অন্য কোথাও অবস্থান করতে চাইলেন না বিপদ মুহূর্তে বিপদগ্রস্ত ব্যক্তিকে নিজে আত্মহারা না হয়ে সুন্দর চিন্তা ভেবে আল্লাহর উপরে ভরসা করে একটা সিদ্ধান্ত নিতে হয় ইসুফ আল্লাহ সালামের কাছ থেকে আমরা এই জিনিসটা আমি জেলখানায় যেতে চাই তাও আমার জন্য ভালো এর দ্বারা কি যে একজন মানুষ তার সতীত্ব তার সততা এটা রক্ষার জন্য কি পরিমাণ চেষ্টা করতে পারে তার কি আমরা ইউসুফ থেকে নিতে পারি জি অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা দুনিয়াতে যা কিছু আল্লাহর কাজ করি আর আশা রাখি আল্লাহ আমাদের দুনিয়ায় ফল দেবেন ভালো দেবেন এই বিষয়টা ভালো কিন্তু আমি তা কয়ার প্রয়োজনে দারিদ্রকে মেনে নেব জেলখানাকে মেনে নেব তবে পাপে আমি যাব না এটাই তো ইমানের সর্বোচ্চ শক্তি আর এই শক্তিতে গেলেই তো আল্লাহর সাহায্য আসবে ইউসুফ আলহিসাম তাকে যখন বলা হলো জেলে যাও বা পাপে যাও তিনি বলতে পারতেন জেলে যাব জেলে কি কষ্ট হবে আল্লাহ আমি মা আজুর কাদে আমি টন্যায় করে ফেললাম তিনি কিন্তু এই চিন্তাই করেনি তিনি বলছেন রাব্বি আশেষ নয় শুধু এইটুকু বলেননি যে আল্লাহ আমার জন্য জেলখানায় প্রিয় আবারও বলেছেন আল্লাহ আপনি আমাকে বাঁচান নইলে আমি হয়তো বিপদে পড়ে যাবো এখানে একটা বড় শিক্ষা আছে অনেক সময় আমরা মনে করি আমি খুব প্রত্যেক পর আমি পাপে পড়বো না আমাকে এই দায়িত্ব দাও বা আমি অমুক জায়গায় যাই আমি সেখানে যে আমি পাপ করব না কিন্তু না আমাদের দুর্বলতা আছে মানবীয় দুর্বলতা আমাদের গ্রাস করতে পারে আল্লাহ আমার ভিতরে আমি হয়তো তাদের এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণপূর্ণ যে অনেকে মনে আমি তো অপরাধী না আমি চুপচাপ বসে থাকব আমি যত বড়ই নিষ্পাপ হই পবিত্র হই কিন্তু বিপদের সময় বাঁচার জন্য এক্ষেত্রে সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি নিজেকে অতি পবিত্র মনে করে বিপদের মুহূর্তে কোনো পথ খুঁজবে না এমনটা শিক্ষা পাওয়া যায় না এমনকি আমাদের সমাজ একটা ভুল ধারণা আছে দোয়াও করবে না যেটা ঘটনাটা আছে যে ইব্রাহিম যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল তাকে আল্লাহ আল্লাহ তোমার সবসময় আপনার মাছের পেটে করলেন সেই দোয়া জি জি জি ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর আলোচনার জন্য আল্লাহ আপনার খেয়ার দান কর সমাজের সুদি দর্শক আমাদেরকে যেতে হচ্ছে সময় বলছে আজার নয় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনাকে নিয়ামত দিয়েছেন কিন্তু নিয়ামতের যদি মূল্যায়ন আপনি না করেন আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা না করেন আপনি যদি নিজের শক্তিকেই সবচেয়ে বড়ো শক্তি মনে করেন তাহলে কিন্তু আপনি যে কোনো সময় ফেসে যেতে পারেন আপনার ইমানের তাগিদে আল্লাহর দিকে সবসময় ফিরে যেতে হবে আল্লাহর আশ্রয় কামনা করতে হবে আল্লাহর তৌফিক কামনা করতে হবে এবং সাথে সাথে উপায় অবলম্বন করতে হবে আমরা যদি উপায় অবলম্বন করি আর সাথে সাথে আল্লাহ রবুল্লা তৌফিক কামনা করি আমাদের চেষ্টা আর আল্লাহর তৌফিকের যদি সমন্বয় হয় তাহলে আমরা পরিত্রাণ পেয়ে যেতে পারি যেমনটি ইসুফ আল্লাহ ইসলামের চেষ্টা এবং আল্লাহর তৌফিক তাকে এই গর্ভিত ও পরাত্তিকে মুক্ত করেছিল এবং তার ভবিষ্যতের দ্বার অভুক্ত করেছিল আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিকদার করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি